আবু হুরেলা রদিল তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লি সাল্লাম ইস্বাদ করেছেন কোনও স্ত্রী স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত নফল সওম রাখবে না